আল্লা সর্বপ্রথম যে সবচেয়ে বেশি সময় আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন কত বছর নয় বছর দেখেন নয় বছর আমাদের কত প্রজন্ম চলে যায় এক রাসুল এই দীর্ঘ প্রায় এক হাজার বছর এক আধারে আল্লাহর দিনের নবতের দায়িত্ব পালন করেছেন তাহলে তার দীর্ঘ জীবনের আরেকটা হলো নু আলাই সর্বপ্রথম রাসুল যে রাসুলের সাথে মুশ্রিকদের দ্বন্দ্ব মানে সিরিকের আস্তানা সিরিকের কারখানা তখন নু আলাহ ইসালামের যুগে আবিষ্কার হয় এবং বিভিন্ন ধরনের সিরিক নু আলাহামের যুগে নুআসালকে এগুলোর মোকাবেলা করতে হয়েছে আল্লাহর এই নবীর নাম রাখা হয়েছে নুহ নোহ মানে কি যিনি বেশি কাঁদেন শুধু কাঁদেন আর কাঁদেন এই সাড়ে বছর তিনি দাওয়াত দিয়েছেন আর শুধু কেঁদেছেন দুনিয়ার মানুষের সিরকের অবস্থা দেখে আল্লাহাক নু আলাই সামনে তুলে ধরেছেন এই জন্য এবং সিরকের মধ্যে জাতি এমনভাবে নিপতিত হবে যে আপনি সেখানে সাহস করে এটা সির্ক এই কথা বলতেও পারবেন না মানে এটা যে সির্ক এই কথাটা বলার ক্ষমতা পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমে সবচেয়ে বেশি আলোচনা করেছেন আল্লাহ বলেন আমি নহুকে পাঠিয়েছিলাম রাসোল বানিয়ে তার কাছে নু আলাম কে রাসুল বানিয়েছে তাহলে রাসুল কি নিজেরা হয় না আল্লাহ বানায় তাহলে জানেন কাকে রাসুল বানাবেন কাকে বানাবেন এটা আল্লাহর আল্লাহাক আল্লাহর বান্দাদের মধ্য থেকে বাসাই করেন এই জন্য আল্লাহাক সব নবীদের ব্যাপারে বলছেন ওয়ালাকাল্লা আমি রাসুল বানিয়েছি কোন জায়গায় তার কাউমের কাছে দেখেন সাড়ে নয় বছর নুয়াল্লাম নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও দাওয়াত দিতে গেছেন কাউ মেহি পাক রাসুল বানিয়েছেন তার কাউমের কাছে তার জাতির কাছে তার জাতির লোকে ইসলাম গ্রহণ করে না তো উনি অন্য জায়গায় যাবে কেনা নিজের পরিবারে আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার মেয়েরা পর্দা করে না আমার পরিবারে আমার আমার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দিন নেই এদেরকে আমি দিনের দাওয়াত দিনের তাবলিগ না করে আমি ওই চট্টগ্রামের মুসলমানদেরকে তারপরে আপনার ওই পঞ্চগড়ের মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার আমার দরকারটা কি আগে দাওয়াত দিতে হবে নিজের ঘর থেকে শুরু করতে হবে নিজের পরিবার নিজের সমাজ নিজের আত্মীয় এদেরকে দাওয়াত আলহামদুলিল্লাহ সবাই একেবারে দিন দেয়ার ছলেহীন এবার আমরা আস্তে আস্তে চিন্তা করবো যে বাহিরের মানুষদেরকে আস্তে আস্তে দাওয়াত দিই নিজের ঘরে দিন নেই নিজের ঘরে পরিবার পরিজন ছেড়ে দিয়ে পরিবার পরিজনের দায়িত্ব পালন করা এটা ফরজ পরিবারের প্রধান হিসাবে পরিবারের এই মানুষগুলার জবাবদেহি করা ফরস কিন্তু ওই আমি এখন থাকি এখানে সেই চট্টগ্রামের মানুষ কি করে তাদের জবাবদিহি করা আমার উপরে ফরস না কিন্তু পরিবারের স্ত্রীর ব্যাপারে জবাবদিহি করা ফরস ছেলে মেয়েদের ব্যাপারে আমার জবাবদিহিটা ফরশ আমি যদি আরেক জায়গায় চলে যাই এখান আমার স্ত্রী কি করতেছে ছেলে কি করতেছে এটার খবর নাই তো পালন করবে কে আল্লাপ সকলকে লোকদের কাছে জাতির লোকদের কাছে নবী এসলে দাওয়াত দিলে বড় বড় কতগুলো ফায়দা আছে যেমন নু আলহিসাম ছোটবেলা থেকে বড় হয়েছেন কোথায় ওই কাউমের কাছে বড় হয়ে যখন তিনি নবুয়ের নবুয়ের দায়িত্ব পেলেন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই নবীটাকে ওই এলাকার মানুষ ছোটবেলা থেকে দেখছে কিন্তু ছোটবেলা থেকে যাকে দেখেন নাই যুবক বয়সে যাকে দেখেন নাই বৃদ্ধ বয়সে পাইছেন বৃদ্ধ বয়সে পাকা দাড়িওয়ালা পাকা যুব্বাওয়ালা পাকা পাগড়িওয়ালা পাইছেন আপনি তো মনে করবেন যে বিরাট আল্লাহর অলি ভাই গেছি কি বলেন কিন্তু সে যে কি সেটা তো আপনি জানেন না আরেকটা হলো আপনি এখানকার মানুষ এখানকার আপনাকে চিনে আপনি কি আপনি যখন যাবেন তখন তো আল্লাহ আপনি যদি বড় বড় হন সেখানে আপনি জুব্বা লাগায় পাগড়ি লাগায় যখন যাবেন তখন তো মানুষ মনে করবে আল্লাহ একবার ঢাকা থেকে এক বড় আল্লাহর অলি এসছে বলবে না এরকম দেখবেনা আমার আমার এই অল্প জীবনেও আমি দেখছি আমাদের এলাকায় বিরাট আল্লাহর খুনের আসামি বিরাট আল্লাহর অলি আমাদের এলাকায় পরে উনি হঠাৎ করে একদিন উদা হয়ে গেছেন আর কেউ খোঁজখবর পান নাই তাহলে আপনি আমা আলহিম আল্লাহাগির জন্য এক এলাকার নবী তার কৌমের কাছে তার কৌম কে বললেন আমার কৌম আমি তোমাদের জন্য নাজির উম্মিন আমি তোমাদের জন্য প্রকাশ্য ভাবে সতর্ককারী গোপনীয় সতর্ককারী না আমি তোমাদের প্রকাশ্য সতর্ককারী কিসের সতর্ক করি সতর্কটা কিসের সতর্কটা হলো খবরদার সেরেক করবানা কুফরি করবানা জাহান নামের আজাবে কবরের আজাবে হাসরের আল্লাহ নবী ইসলদের দাওয়াত মূল দাওয়াত হলো এটা আল্লা তাবধু এটাই হলো দাওয়াত বলছেন কি আল্লাহ তাবধূ ই আমার আল্লাহ আলমিন আর কারো আবাদত করিও না নুয়াল্লামের দাওয়াত হলো এটা যে আমার কাউমেল্লোকরা আল্লাহ তাবধূ ইহ আল্লাহ ব্যতীত আর কারো আবাদত করিও না যে কৌমিনিকটে দাওয়াত দিলেন তার জাতির লোকেরা বিশেষ করে জাতির লোকদের মধ্য থেকে যারা নেতা নেত্রী স্থানীয় লোক যারা তারা বলে উঠল পাক রাসুল বানিয়েছে কিন্তু আমরা দেখতেছি তুমি একজন মানুষ মানুষ আবার রাসুল হয় কেমনে। এটা এক নম্বর প্রশ্ন নুয়াল্লামের প্রতি যে পাক যদি কোনো রাসুল পাঠান পৃথিবীতে আল্লাব মানুষ পাঠাবেন কেন তুমি আমাদের মত খাওয়া দাওয়া করো আমাদের মতো ঘুমাও তোমার এক নম্বর আপত্তি মা না তুমি তো আমাদের বাসার আমাদের মত না হুম দুই নম্বর আপত্তি হলো তোমাকে যারা দেবা করে তোমাকে যারা অনুসরণ করে এই মানুষগুলা হল আমাদের সমাজের একেবারে নিম্ন শ্রেণীর অসহায় মানুষগুলা এটা হলো দুই নম্বর আপত্তি তুমি যদি আল্লাহ রসুল হও তোমাকে অনুসরণ করবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা আর তোমার আশেপাশে বসে থাকে গরিব নিম্ন শ্রেণীর অসহায় দরিদ্র এই মানুষগুলা দেখি তোমার আশেপাশে তাহলে তুমি যদি এই কথাগুলাই বলছে যখন ইসুরা নাজিল হয় তখন ওই মক্কার মুশিকেরা নবী সাল সালামকে এই কথাগুলোই বলতো বলতো কি যে তুমি তো আমাদের মতো মানুষ মান তুমিল্লা বাসারুম মিসলুনা। তোমার স্ত্রী আছে পরিবার পরিজন আল্লাহ আমরা বাজার করবে কেন নবিরাসুলকে ফেরত তারা আকাশে রান্না করি বাসায় দিয়ে যাবে নবিরাসুলেরা আবার বাজারে যাবে কেন তাদের এটা বড় আপত্তি ছিল যে নবিরসুল আবার বাজারেও যায় তার অর্থ হল আমিয়া আলহিমসালাম বাজারে যাবেন না তারা যদি আল্লাহ রাসুল হন তা আল্লাহ থেকে পাঠায় দিবেন প্রতিদিন আকাশে সাথে এমন অসংখ্য ফেরস্তা থাকবেন কেউ বাজার করবেন কেউ রান্না করবেন কেউ এটা করবেন আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত তিনি যেহেতু আল্লাহর রাসুল আরেকটি হলো আল্লাহর রসুলের দাওয়াতে প্রথমে যারা ইসলাম গ্রহণ করছেন সবাই কিন্তু ওই গরীব অসহায় নিম্ন শ্রেণীর মানুষ গুলাই প্রথম ইসলাম গ্রহণ করছে তিন নম্বর আপত্তি হলো আল্লাহ আমাদেরকে যেমন ধনী বানাইছেন সম্পদশালী বানাইছেন তোমার মধ্যে তো ওই রকম সম্পদের চিহ্ন দেখি না তুমি আল্লাহ রসুল আর আল্লাহ মানুষ এখন দেখি তোমার থেকে আমরা ধনী আমাদের টাকা পয়সা বেশি তুমি রসুল হইলে কেমন এটা হলো ওই কাওমের লোকদের তিন নম্বর আপত্তে বরং আমরা ধারণা করি তুমি ও আমার জাতি আমার লোকেরা আর তুমিন কুন্তু আলা যদি তোমরা দেখো আমি আমার রবির পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি তোমাদের চোখগুলো অন্ধ হয়ে থাকে মানে আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী এই ব্যাপারে আমার কাছে যে ওহিয়াছে এরপরে নবী হিসাবে আমি যে মজা লাভ করেছি এরপরে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে রহমত এই সবগুলো দেখার পরেও যদি যদি যদি তোমরা তোমরা অন্ধ হয়ে লাহা আনতে আগ্রহী না হ আমি কি তোমাদেরকে জোর করে ইমান আনাইতে পারি নুয়ালিসাম কাউম লোককে প্রশ্ন করলেন এত কিছু দেখার পরেও যদি তোমরা ইমান না আনো তো আমি কি তোমাদেরকে জোর করে ইমান আনাইতে পারব। আমি তো তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কোন মাল কামনা করি না তোমাদের কাছে চাই না আরেকটি হলো ইন আজরিয়া এই দাওয়াতের বিনিময় এটার উজরত আমাকে আমার আল্লাহ রবিন দিবেন এই মানুষ গুলা ইমান আনার পরে তো আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না এই মানুষগুলাকে তো আমার আশেপাশের থেকে বের করে দিতে পারি না কারণ তারা ইমানদার ইন্দ তারা তো তাদের রবের সাথে একদিন তোমরা জাহেল জাতি তাহলে কি নুয়াল ইসলামের কাউমের লোকেরা লেখাপড়া জানতো না জানতো তারা শিক্ষিত তারা নেতৃস্থানীয় প্রভাবশালী ছিল কিন্তু নুয়ালিস্লাম তাদেরকে বললেন কি কিন্তু যদি অহির জ্ঞান না থাকে বা অহির আমল অহির আকিদা অহির আত্মাবা যদি না থাকে তাহলে কোরআনের তাকে বলা হয় জাহেল যদি আমি তাদেরকে বিশ থেকে করবে বাঁচাবে যেগুলাকে তোমরা বলতেছো আর বাদ ইউর রায় সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক যে মানুষগুলো আমার কাছেই মেনেছে এই মানুষগুলাকে যদি আমি বের করে দিই বিতাড়িত করে দিই তা আমার আল্লাহ যখন আমাকে ধরবেন আমি কেন বিতাড়িত করে দিলাম থাকবে সম্পদ থাকবে এত কিছু থাকবে এগুলো নাই কেন আল্লাহ নুআসালামকে ওই জবাবটাও দিয়ে দিচ্ছেন যে দেখেন এই জবাবটা আল্লাহ সব নবীদেরকে শিখেছেন লোকদেরকে এই জবাবটা দিতে হবে কি জবাব লোকেরা আমি তোমাদেরকে এই কথা বলি না ইন্দি খাজা এন আমার কাছে আমার আল্লাহর সকল গুপ্ত আছে আমি আল্লাহর বান্ডারের মালিক এই কথা তো আমি তোমাদেরকে কোনদিন বলি নাই যদি আমি আল্লাহর বান্ডারের মালিক হইতাম আল্লাহর খাজিনের মালিক হইতাম তাহলে না আমার কাছে বিশাল সম্পদ থাকতো দেখেন আল্লাপা কোরআন কত স্পষ্ট করে দিয়েছেন না কেতন ভাই দা তারপরেও কিছু মানুষ জোর করি কয় করা আসল গায়ে জানে দেখেন গায়ের জরে মানে আল্লাপা কত আয়াতে বলছেন স্পষ্ট করে জানিনা আমরা কই না আপনি জানেন গায়ের জোরে মালাক আর আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমি একজন ফেরস্তা আমি তোমাদেরকে বলি না যে আমি মালাক যেহেতু আমি বলিনা আমি একজন ফেরস্তা তা আমি যেহেতু মানুষ তা আমার খাইতে হবে ঘুমাইতে হবে স্ত্রী থাকতে হবে ছেলে থাকতে হবে সবে তো থাকা লাগবে যেহেতু আমি মানুষ মানুষের মর্যাদা বেশি না ফেরস্তার মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি মাটির মর্যাদা বেশি আল্লাহ ফেরস্তাদেরকে নূরের তৈরি ফেরস্তাদেরকে আল্লাহ বলছেন আদম মাটির তৈরি মানুষকে শেষ করার জন্য তাহলে নূরের থেকে মাটির দাম বেশি এখন কেউ নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে ফের তো নূরের তৈরি তাই বলে কি তাদের মর্যাদা বেশি বলছেন আল্লাহ কার্রাম না বানিয়া আমি বানিয়া আদম সম্মানিত করেছি বানিয়া আদমে সম্মানিত মাটির দামে সবচেয়ে বেশি এজন্য নবী সাল্লা ইসলামের সম্মান আল্লাপাক যতটুকু দিয়েছেন তার থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না